তাহলে আমাদের পাঠ চলছে কেশু গণেশু কেশু গুণ সম্ভবতী ধাতু অঙ্গে আহ আজ পর্যন্ত আমি আমরা দেখেছি যে ভুযাডি গণে গুণ হয় গণে গুণ হয় না আর সব হয় চুরারি গণে সব হয় দ্বারা। যেখানে যেখানে গুণ হয় ওখানে ওখানে সাভে আহ অথবা প্রঘুপাত আর যেখানে যেখানে গুণ হয় না ওখানে ওখানে নেতিচা দুটো সূত্র দ্বারা গুণ হয় তাহলে এখানে আহ দৃতিপন একবার একবার বলো যে বোয়ারিগঞ্জ থেকে চুরারিগঞ্জ পর্যন্ত কোথায় কোথায় কি হয় তারপরে সাতটা বিন্দু থেকে আমরা এগিয়ে যাব মানে এখানে সাপীগ নাস্তি কর্মপত্যায়ে নাস্তি দিবাদি গানের শিয়ান সোয়াদি গানের স্নু কোথায় গুণ হতে পারে মানে ধাতু আঙ্গে ধাতু আঙ্গে কোথায় কোথায় গুণ হতে পারে একবার বলবে সেজন্য সপ হলো শীত সিং শীত সার্বাধাতুক এই সপ্তারা সব সপের সাবধাতুক সংজ্ঞা আর সার্বধাতুক্র দ্বারা সবাই লঘু ল হলে সেখানে না যেমন বুধ ধাতু বুধ ধাতু লু মানে এবং তার জন্য সূত্র দাঁড়া ভুগান্তঘুপাধার ঠিক আছে তাহলে আমরা কি জানি যে এক ধাতুারে যে বর্ণ উপস্থিত হলে মানে দীর্ঘ হোক সবে ধাতু গাড়ি সবে ধাতুকার দ্বারা গুণ হবে আর লঘুবোধ ধাতু হলে উপায় উপধায় ঘু এক বর্ণ আসে সেজন্যে গুণের অবরোধ হবে না তাই তো ওকে এরপর এরপর হম সপের লোপ হচ্ছে আমরা কি কি হয় আমরা বলিনি আদা আদিগণে আমরা বলবো এখন আর যুতিয়াদিগণে আমরা বলবো ওকে এটা আমরা বলবো এখন আর থেকে সূত্র দ্বারা সকালে আহ ঈদ আসলে শীত তিনশি সার্বধাতকম দ্বারা সিয়ামের সার্বধাতিক সন্ধ্যা হচ্ছে সার্বধাতুক আহ দিনের প্রাপ্তি ছিল কিন্তু তা হবে না কারণ এটা অপীত মানে পকার ঋত নয় দাঁড় সে হলো অপিত এখানে সিয়ামের পকার ঋপ নয় তার সনটা হলো অপীত আর এটা হলো সার্বধাতুক তাহলে সার্বধাতুক অপিত এই সূত্র দ্বারা আর দিবাদি গানে গুণ হবে না আর দীপায় বন দীপায় নিবন তুমি বলা এখন সুয়ারি গণ এখানে কি হবে মনে আছে বলেছিল রকম তুমি বলো এখানে স্নু এটা সংঘরক স্নু কিরকম প্রত্যয় হ্যাঁ মনে আছে না মনে করছে না কিন্তু গত শত সবকিছু সমস্ত কিছু ছিল গেত মানে এই যে এই হ্যাঁ বলো আস্তে আস্তে বলো কি আছে মানে স্নু আমাদের সামনে স্নু পথে এসে গেছে তো এখন স্ন কি কতে হবে মানে সকালে কণ্ঠা সুতোর দ্বারা সকালের দিকে দ্বারা হ্যাঁ ঠিক আছে আর তার ছিল হ্যাঁ তুমি তুমি বলেছিলে তুমি বলেছিলে না এখন যে হ্যাঁ সাবধান করতে হয় আর শুধুমাত্র প্রথম দিনের সেটা দিয়ে শুধু মনে ছিল টনাদিগণে উটা আর্ধাতুক আর বাকি সবগুলো সাবধাতুক মানে ওই কিন্তু তোমার মনে ছিল যে কেন জান কেন জানি কেন জানতে পারলাম যে এটা দেখো দেখো তুমি জানছো তো যে তুমি বলেছো শীত স্নু শীত তো শীত হলে এক সূত্র আমাদের কাছে আছে ওটা কিং শীত হ্যাঁ তাই তো ঠিক আছে আর এগিয়ে যাও এখন স্নহলে সংজ্ঞা সেই জন্য কি হবে আর স্নু না এখানে এখানে হলো শীতে হলো গুণকার্য প্রসক্তি আছে আর এখানে যেহেতু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো বলেছ না হলে কি মানে খুবই ভালো গত সপ্তাহে আমরা কি বলছিলাম যে হবে জানো এক ষ্ণু ঠিক আছে আর কিছুই বলতে হবে না সমস্ত কিছু বলেছ হ্যাঁ ঠিক আছে আর বলো তুদারি গণেশনা তুদারি গণেশ কি হবে সার্বধাতুক সংজ্ঞা ফলে এই আের দ্বারা ধাতু নিগন্ত অঙ্গের উম গুম হওয়ার প্রাপ্তি ছিল কিন্তু সপ্রত্যয় সার্বাতুক হওয়ায় এবং অপীত হওয়ায় তার উম হয় আর সূত্র দ্বারা গুণো কার্ডে অপরোধ হয় তাই এখানে গুণ হবে না হ্যাঁ চাই ওকে ভালোভাবে বলেছো এখন আবার দীপানিবন তুমি বলো যেটা তুমি বলেছিলে এখন এখন এখুনি মানে স্বartifactId গনিশন আবার বলো রুদাডি গনিশন কি হবে হুম তোমরা সেটা এটাও সার্বিক তুলসংগত তাই কত দিতে দ্বারা সকালে লড় থাকবে স্নম নম আর এটাও আগের মত শীতের হল কাজে অভাবে গুণ হবে না পিতের হবে গুণ হবে না কোনটা সূত্র ডাড়া এবং কি হ্যাঁ ঠিক আছে আর কি হলন্টম দিয়ে লোক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই তাদের পড়ে থাকবে শুধু নকার তারপরে উ সোনা সোনা উ এখানে সার্বধাতিক সংগ্রাম আর হবে আবার ধাতুর পর বিহিত উ বিহিত আছে ধাতুর পর বিহিত এবং এটা সার্বধাতুক নয় তো পরে থাকায় ধাতু গুণ হবে সেটা হলে আর হলে? লঘুপ্র সেই রকম উ পিট নয় তো তাহলে গুণ গুণ হ্যাঁ বুঝেছ ওকে এই যে ধৃতি বোন বলেছিল এখন তুমি বুঝেছ দীপানি এখানে পেতের অভাবে পেট অত দ্বারা গুণের অবরোধ হবে এখানেও সেরকম তো সে জন্যে কি বলতে হবে হ্যাঁ মানে ভাবে অভাবে গুণ গুনের অবরোধ তখন হবে যখন কি এখানে গুণ হবে কেন আগে গুলোতে সেই পিটের অভাবে গুণের অবরোধ হবে না কেন এখানে এখানে স্যার এই আপনার যেটা আছে এটা অফিস আছে তাই গুণ হবে অফিস আছে গুণ হবে কিন্তু আগের তাতে সেই পিচের হবে গুণ হবে না আগেগুলোতে এটাতে অফিস আছে তাই এখানে গুণ হবে এখানে আমরা তো এই আগে গুলোতে দেখলাম যে অফিস মানে যা অফিস কা তাহলে তো এখানে কথা কিন্তু এখানে তা নয় হবে কেন বলতো এই যে সার্বধাতুক অপীত সূত্রকে কি বলা হয়েছে যে অপীত হতে হবে এবং সার্বধাতু হতে হবে তাহলে অপীত হলেও গুম হবে কারণ এটা সার্বধাতুক নয় অপিত হতে হবে সার্বধাতুক ও হতে হবে তাহলে গুম হবে কিন্তু এটা অপীত কিন্তু সার্বধাতুক নয় তাই তো হ্যাঁ হম আচ্ছা বলো যেহেতু এটা অপীত আছে তাই তাই সেটা মানে অপিত আছে তাই এটা গুণ হবে না কিন্তু হওয়ার কথা ছিল কিন্তু একটি এক ফল হতে হতে পারে যে কোনো প্রতি একই একই ফল হতে পারে শুধু এক ফল হতে পারে যে গুনের বাধা গুণের অবরোধ হবে এখন সেইরকম ফল কোথায় কোথায় পেতে পারি সেটা দেখতে হবে মানে এখানে সব ছাড়া সব ছাড়া অন্য সব সবই জায়গায় পেতে নেই আর কোথাও পাওয়া যাবে না শুধু সব সব ছাড়া আমরা দেখছি যে নয় তো নারীগণে উ এখানেও পিঠ নেই পিত নেই আর ক্রিয়া দিগানি স্না এখানে শনা এখানেও নেই তাহলে সব জায়গায় পিত নেই আর না হওয়ার একই ফল হতে পারে যে এসে গুণ হবে না কিন্তু সেই রকম কাজ কাজে এই যে পেটের যে যে স্বভাব রকম স্বভাব স্বভাবের ফল গুণের অবরোধ তখন হবে যখন আমাদের প্রতি শীত সে শীত সেজন্য যখন আমাদের যখন আমাদের আহ প্রতি হচ্ছে সাবধাতুক তেং অথবা শীত তখন সাবধাতুক দ্বারা নীতিচার সূত্রের দ্বারা গুণ নিষেধ হবে কিন্তু এখানে কি রকম কিরকম কি রকম অবস্থা এখানে উ এটা শীত অথবা তেং শীত মানে ধাত সেজন্য এই যে নিজের মানে কিন্তু মানে এখানে তুমি সত্যি বলছো যে গুণটা হবে এখন গুণের বাধা কারণে গুণের বাধা হবে না কেন গুণের পিঠের অভাবে গুণের বাধা তখন হবে যখন সাবধান সূত্র হবে তো এখানে আত্ম করবে কেন কাজ করবে না এখানে সূত্র এই যে সূত্র নিজে কাজ করতে পারবে না কেন আর কি হতে হবে অপেদ সূত্র কি বলছে বলে সেটা নির্বোধ হবে যে কোনো লক্ষণ যেটা আমাদের সূত্র কি বলছিস সাবধাতুক সাবধাতুক মানে কি যে কেন আছে না না এখানে আপনার এর ফলে কি হবে না না কেন হ্যাঁ হ্যাঁ এখন বুঝেছি যদিও মানে এই যে এই প্রতি যদিও অপেদ তা সত্ত্বেও কি না না না কাজ গুনের অবরোধ কাজটা হ্যাঁ গুণের অবরোধটা গুণের অবরোধ হবে গুণ কা ছবন না গুণে রাপুরত होत नाही গুণের অবরোধ হবে না তুমি สมাস কি কিছু জানো গুণ কল করে শিক্ষক আমি একটা মানে এটা অপিত এবং এটা আধিক্য করতে তো অপিত আর সাধুর করতে হলে যেখানে গুণ কাজে হতো কিন্তু এটা অপিত আর আধিক্য বলে এখানে গুণ কাটা না না না না সাবধান সাবধান বলো এ যে গুনের কাজ তো হতো না গুনের অবরোধ হতো যে এই সূত্রে কোথায় কোথায় গুণের অবরোধ হচ্ছে কোথায় কোথায় গুণ না আলাদা আলাদা রকমের ভাবতে হবে যে এখানে আমাদের গুনের অবরোধ কোথায় কোথায় হবে তো এখানে গুণের অবরোধ হবে না তুমি বলবার বলবার আগে একটু নিজের মস্তিষ্ক ব্যবহার করো এমনি বলছি তুমি সমাজ কিছু জানো কিন্তু চিন্তা মানে বা না না বলোলা বলো আগে তুমি তুমি একটু বলো ত্রিতিবন একবার বলো তারপরে দীপানেবন বল উনি সামনে ওখানে উঠে আইতে কি হ্যাঁ জানাল ও এখানে আধ্যঘাতিক শেষ হয় এই সূত্র দ্বারা উকারের আধ্যঘাতিক সংজ্ঞা হয়েছে আর করে এই সার্বাতুক আধাতুক পরে থাকায় ধাতুন্ত অঙ্গের ঘুম হবে তো এখন প্রশ্ন হলো যে উকাতাতো তো এই উপত্যটা তো অতীত তো উম যেহেতু এটা অতীত তাহলে এখানেও ঘুমো কার্যে বাধা হবে কিন্তু বলা হচ্ছে যে না এখানে গুণকার্য বাধা হবে না কারণ হলেও আর সার্বধাতুক এবং অফিস হলে তাহলে গুণকার্যে বাধা গুণকার্যে বাধ কার্যে বাধা হবে কিন্তু এখানে ইটা তো যদি সার্বধাতুক হতো এটা অপিস তো আছে যদি সার্বধাতুক হতো তাহলে গুণকার্যে বাধা হতো কিন্তু এটা দেখা অপিস হলেও সার্বধাতুক নয় তাহাই গুণকার্যে বাধা হবে না বাধাটা হতো যেহেতু আর এখানে এই উকারটা হলো আদহাতুক এবং অপিত এই এখানে গুনকার্যের বাধা তোমার মাথা হবে হবে হবে না না না মানে এখানে প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন আমাদের প্রশ্ন হচ্ছে যে গুণের বাধা হবে কিনা সেরকম ভাবতে হবে এখানে গুণ হবে কিনা সেরকম ভাবতে হবে না মানে গুণের প্রেরণা রয়েছে এখানে দ্বারা হলে গুণ হবে হওয়ার কথা ছিল কিন্তু এখানে বাধা হবে কিনা সেটা দেখতে হবে তো যে সাব সাবধাতুক আর যে সাব সাবধাতুক আর কিন্তু অপিত হলেও সাবধাতুক না হওয়ার কারণে এখানে সাবধাতুক সাবধাতক অপেক্ষ কাজ করতে পারবে না তাই এখানে গুণকার্য বাধা হবে না আর যদি এটা অপীত সাবধান হতো তাহলে সেখানে গুনকার্যের বাধা আসতো ঠিক আছে বলেছো ঠিকই আছে ঠিক আছে তো নিষ্ণা ক্রিয়াদিকানৃষ্ণা ক্রিয়াদিক বলো বলবো স্যার এখানে এটা বাধিতে হবে আর আপনার সকালটা হলো যারা সকার লোক পুরো থাকবে না আর আকার না যেটা তো চাদিগণেশ সব তাহলে লক্ষ্য মানে সকালে ঋত সজ্ঞা যেমন চুরু হম হম এখানে এখানে সাথে চড়া আছে তাই অঙ্গ হলে চোরি আর এখানে আর অলন্ত সূত্র দ্বারা আহ ইকারের গুণ হবে হ্যাঁ ঠিকই বলেছো ওকে এখন আমরা সাত বিন্দু থেকে আমরা একটু পরব টনাদু অঙ্গে গুণ আহ আর তাহলে ভাদু তাহলে আর চূড়াদি ধাতু অঙ্গে গুণ হতে পারে আর দিবাদিগণের ছিল কিন্তু অপিত বসত তা বাধাপ্রাপ্ত হবে ঠিকই বলছো তারপরে চ এখন তাহলে অধা দিগণের দিগণে তাদের কি স্মরণ করা হবে অঙ্গ সিদ্ধান্ত অনুষ্ঠিত প্রত্যয় প্রা কে আবাদম অঙ্গিম ইতি উচ্চে অঙ্গ সিদ্ধান্ত অঙ্গ সিদ্ধান্ত অনুসরণ করে প্রত্যয়ের আগে পর্যন্ত যা আছে সেই সবটি অঙ্গ বলা হবে অঙ্গম নামে অঙ্গ মানে ইতি প্রত্যয় নিমিত অঙ্গম কার্যক্ষেত্রম ধাতু বিকরণা প্রত্যয় চূড়া বিগণের ধাতু করণ প্রত্যয় হচ্ছে সাত আট নয় দশ তার মানে অধাদিগণ আর দ্বিগণ বাদ দিয়ে এইগুলো অন্যান্য গণের তিন প্রত্যয় কে করে অঙ্গ অঙ্গ ধাতু আর বিকরণ প্রত্যয় আর চূড়া ধাতু নিচ বিকরণ তিন পার্থক্যটা কি পার্থক্যটা কি অন্যান্য গনগুলিতে অঙ্গ হচ্ছে আর ঠিকই বলেছো আর দীপানিব কি বুঝেছ বুঝেছ হ্যাঁ মানে আমরা যেটা বলেছি এখন এখন তুমি বলো কি কি বুঝেছ তুমি ধাতু রঙের গুণ হয় এখানে সিগণেগণে দুহাদিগণে কেয়াদিগণের ধাতু রঙের গুণ কার বাধিতাম অনেতগণের চ এখন অটুণে যুগত্ববিগণে তয় কাগতি সেখানে কি হয় তয় বিকন প্রত্যয় এখন সেখানে বিকণ প্রত্যয় নেই অত অঙ্গ অঙ্গন নামকিয়াত এখানে প্রাক আহ স্যার প্রাক ইয়াবৎ মানে প্রাক মানে কিছুটা পূর্বে পূর্বে যেটা আছে পাঁচ ছয় সাত আট নয় দশ ইতি গণেশুর তিন প্রত্যয়ান নিমিত্তি অঙ্গ অঙ্গনী ধাতু এই এক চার ছয় সাত আট নয় দশ এই গণের তিন অঙ্গ নিমিত্তাতু আছে ধাতু প্লাস বিকণ প্রত্যয় হয় ধাতু এবং বিক্ষণ প্রত্যয় চূড়া দিক ধাতু নিচ বিকন প্রত্যয় আর এই জায়গাটা বুঝতে পারলাম না ধাতু বিকণ প্রত্যয় মানে কি চূড়া দিক ধাতু মিচ বিকর মানে ওই ফাংটার ধারণা ছুঁড়ে দেওয়াwidehat হবে মিচ এবং নিকন পোটার তিনটে একসাথে কাজ করবে সেটা হচ্ছে বল হ্যাঁ দৃতিবন দৃতিবন আবার বলো ডিপয়েন্ট বন তোমাকে শুনতে হবে আর তারপরে তোমাকে বলতে হবে দৃতিবন বলো হুম হ্যাঁ আমার বাতি বাতি খাবার কি তুই না না না না না না না না না না যে এক চার পাঁচ কি বাক্যটা অঙ্গম আসি ধাতুহা এর অর্থটা কি মানে কোনটা অঙ্গ হবে সেটা বলছে বিভিন্ন গণে মানে অঙ্গ কতটুকু হবে তো ক্ষেত্রে বলছে যে এক সাত পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে অদাদিগণ আর বৃহত্তা বাদে এই আর বাদ পাখে আটটা গণ তো বাদ পাখি আটটা অঙ্গ হলো ধাতু প্লাস বিতরণ প্রত্যয় আর বিকরণ নিয়ে হলো অঙ্গ আর অদাদিগণের বৃহত্তা শুধু ধাতুটা হলে অঙ্গ কারণ ধাতু আর বিকরণ করতে হয় সেটা অঙ্গ আরো হম এটা গনের ক্ষেত্রে সেটা আটটা গনের ক্ষেত্রে সে এক চার পাঁচ এক চার পাঁচ ছয় সাত দিদি বোন বলো কেন সেরকম কেন কারণ এখানে আমরা কি জানি যে অঙ্গ হবে আহ প্রত্যয়ের আগে পর্যন্ত হল অঙ্গ তো এখানে অদা বিগণের বৃহত্তা দিগণের প্রত্যয় কি আছে তিন এখানে তো বিচার প্রত্যয় নেই তাহলে তিন হলো প্রত্যয় তাহলে তিন এর আগে পর্যন্ত যা আছে তা হলো অঙ্গ তো অদাবিগণা বৃহত্তা দিগণে আহ যে তিন প্রত্যয় আছে তিন এর আগে কি আছে তাহলে ধাতু আছে বিচার প্রত্যয় তো নেই যেমন এক উদাহরণ আমি বলছি দেখো যে ভূ দাতু ঠিক আছে ভূ দাতু বুয়ারি গানে রয়েছে ভূ বুয়ারি গানে রয়েছে সেজন্য সেজন্য সব হবে এখন এই বোয়ারি গানি সব হওয়ার কারণে আমাদের সামনে কি এসে যাবে ভূ সব টি প্রথম পুরুষের এক বচন ভূ সব হ্যাঁ অঙ্গ মানে কি মানে যে কোন অঙ্গ কি হবে সবাই সব সপের দৃষ্টি থেকে সপের দৃষ্টি থেকে এর আগে উকার হ্যাঁ শুধু উকার নয় মানে অঙ্গ মানে কি ভূ খাওয়ার তো বলতে হবে না ভূ অতি তো ধাতু নিয়ে এর পূর্বে যে প্রতি আমরা দেখছি এই প্রত্যের আগে পূর্বে আহ যত আছে ও কিছু মিলে অঙ্গ তাহলে ভূ শক্তি সব নিয়ে অঙ্গ কি বলছো মানে এর পূর্বে পূর্বে মানে ভূ পূর্বে তাহলে ভূ হবে হ্যাঁ এর অঙ্গ হচ্ছে ভূ আর যদি আমরা ভূ শক্তি যদি আমি আমরা আমরা নিয়ে নিয়ে সব না যত যত আছে যত আছে আগে পূর্বে ও সমস্ত কিছু মিলে হবে হ্যাঁ বুঝেছো এখন এখন বুঝেছো হ্যাঁ মানে অঙ্গ মানে যত আছে পূর্বে এই প্রতির পূর্বে যত আছে ওর সময় কিছু মিলে অঙ্গ তো পর্যন্ত যখন আমরা বলছি যখন এর আগে ভু এর আগে ধাতু রয়েছে আর বিকন প্রতি যেমন অঙ্গ কি হবে তাহলে এখানে হলো অঙ্গ অঙ্গ অঙ্গ কি হবে তো যদি আমরা নেব আমরা যদি শিয়ান নেব তো শ্যান নিয়ে এর দৃষ্টি থেকে অঙ্গটা কি অঙ্গটা আর একটা বলুন সেটা হলো তিন পড়তে অঙ্গটা বলি তাহলে সেটা হলো ধাতুকরণ করতে হয় আর একটা কি বললেন সেটা বুঝতে পারলাম না সেটা আর যেকোনো দাটুগণ নিয়ে এই যে দাতুগণের যে বিদ্যমান যে উপস্থিত বিকরণ প্রত্যয় বিকরণ প্রত্যয় দৃষ্টি থেকে অঙ্গ হবে কি ধাতু আর যদি দেখবো তাহলে এখন এখন এখন এখন কিন্তু নেই তো না ধাতু প্লাস বিকন কিন্তু আমরা বলছি যেহাতি গানে বিকন প্রতি অঙ্গ আমরা বলি যেমন ভু আর অঙ্গ অঙ্গ হবে ভু আর তি নিয়ে অঙ্গ হবে ভু প্লাস সপ এখানে সপ লোক মানে সব লোক তো সব তো রাখবে না তো থাকবে না সেজন্য তি তো অঙ্গটা কি হবে তো ভুক হবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো আর আর টি এখানে টি নিয়ে যে রকম বুয়ারি গানে আমরা বলেছিলাম যে টি নিয়ে অঙ্গটা হবে ভু আর সাপ দুটো দুটোর দুটো মিলে আর কিন্তু শুধু ধাতুদ করতে হ্যাঁ বুয়ারি গানে বোয়াদিগণে আর বাকি গনে হবে দাতু হবে থেকে আর যেহে থাকেই না সেজন্য তে প্রত্যয় নিয়ে অঙ্গ হবে শুধু ধাতু মানে টেংপতি দৃষ্টি থেকে বোয়ারি গানে অঙ্গ হবে দাতু প্লাস বিকনপ গানে গানে হ্যাঁ শুধুমাত্র ধাতু আর সেই জন্য এখানে লেখা লেখা আছে সে জন্য এখানে লেখা আছে চার পাঁচ ছয় দশ আহ এই গণের যে অঙ্গ এবং কিং যত অঙ্গম কালীর ক্ষেত্রে মধ্যেই ধাতু এলো কিন্তু অদাদিগণ এবং চূড়া ক্ষেত্রে তিন প্রত্যয়ের যে অঙ্গ সেটা হবে শুধুমতো ধাতু হ্যাঁ ঠিক আছে বুঝেছো হ্যাঁ মানে এই শেষের বাক্যটা কিন্তু আধারিগণে জ্যোতি আন তেঙ্গে আধারিগণে জ্যোতি আদিগণে তেঙ্গ প্রত্যয় ধুব অন্য জায়গায় এখানে এখানে অঙ্গুয়া নেই কিন্তু এখানে কি হচ্ছে বিকণ পচয় হবে না এখানে বিকল্পত্র হবে তো হ্যাঁ এসে যায় তারপরে আচ্ছা সে যে সে জন্য মানে পার্থ পার্থক্যটা কি বাকি বাকি ধাতুগণে কি রকম পরিস্থিতি আদিকে কি রকম পরিস্থিতি সেই ধু সবটি যদি হয় তাহলে তিনটাকে যদি অঙ্গ ধরি তাহলে ধাতু ক্লাস দ্বীকণ্ডতায় ভু ক্লাস সব আর যদি অদবীয় যুগণের ক্ষেত্রে দেখি তাহলে একটা কি বললেন তারপরে কি বললেনা মানে যদি হয় সপের লোভ হয়ে গেলে তাহলে ধাতুটা বিপন্ধ হবে না হ্যাঁ তো নিয়ে অঙ্গটা কি হবে আদারিগানে যুহিয়া দিগানে অঙ্গটা কি হবে তো কার্যক্ষেত্র মানে অঙ্গ অঙ্গ মানে অঙ্গ মানে অঙ্গ মানে প্রত্যয়ের কার্যক্ষেত্রেত্র অঙ্গ মানে মানে যে যে প্রতিয়ে নিয়ে এর পূর্বে যত সমস্ত কিছু এই কার্যক্ষেত্র তাহলে শেষে বলো একবার যে আহ বাকি বাকিদের বাকি যে গণগুলো রয়েছে এদের জন্য নিয়ে অঙ্গ হবে কি আমরা আমরা বলেছি আজ ঠিক আছে ভগতী ভগত ভবন্তী এই রূপ এই রূপগুলি তীত এটা হলো এগুলোকে তীর্থায় বলে প্রত্যয়ান মূল রূপানী এবং সেই প্রত্যয়ের মূল রূপগুলি হল সেই প্রত্যয়ের আহ প্রকারের ইৎসঞ্জা করে লোক করে তিতাস অবশিষ্ট করে থাকে তথা অন্বেষামতি প্রত্যয়ান অনুবন্ধ লোকান্তরাম সিদ্ধ রূপাধী লোপা লোপ হয় আমাদের যেমন এখানে তাহা হবে জি স্থানে তো আন্তি হবে সিপ এখানে প্রকারের ইসঙ্গিয়া লোপ হবে তো সি রয় গেল তো সেরকম সেইরকম যেমিন প্রকারের সংজ্ঞা লোপম করতোয়া তি এটি শেষ লেখা তো তথা মানে এই সেই সেই রকম সেই রকম অন্যেশা মানে অন্য অন্যদে অন্য দের তেংপত অনুবন্ধ লোক পোর্ সিদ্ধানি সুদ্ধি মানে তি ঠেকি তেক তাি টেকি সিপেক সি থে থ হুম থে A মে মি মেকে রকম আলকারে মানে গছা গা Gachamaha ঠিক আছে তো এবং চা মূল পরসী ধাতু নামে এরকম আর দেখেস্তুদ্ধ পরিস্থিতি আছে আর তারপরে কি লেখা আছে এতে সার্বিক সূত্রটি সাবক এক বছরে তীপ শীত ইত্যাদিতে প্রত্যয়ী অতিতরে তীপ শীত এই প্রত্যয় গুলি পিঠ তাই গুণটা মিহিত হচ্ছে এই সূত্রের দ্বারা অঙ্গি গুণটা হবে না অর্ঘ মানে এখানে নাঘ মানে হবে না হতে পারি না না ইতিম যা অতী হাতু তিন প্রত্যয়া বিবোচনে হলো টস আগের থেকে প্রত্যয় এখন টস টি তিন প্রত্যয়া উম অতীত আহ অত গুণ দেখা ই ত ইতাহা ইতি রূপ বিশ কিন্তু বিবোচনে দশ হলো কি তিন প্রত্যায় হয় ই দাতু দাতু হচ্ছে ই আর প্রথম পুরুষের এক বচন ই প্লাস প্রথম পুরুষের ই প্লাস কি দুটো জায়গায় পার্থক্যটা কি পার্থক্যটা কি হ্যাঁ এক বছরের গুণ হয়ে গেল ঠিক আছে তো মানে তোমাকে জিজ্ঞেস করছি যে এটা পেট অথবা অপিতা হ্যাঁ সেখানে ঘনটা হতোই না ওই দশটা ওই দশটা হলো একটা হচ্ছে একটা হচ্ছে দেখছো মানে আছে নেই বুঝছো এখানে প্রকারের রয়েছে আর নেই সেজন্য অবরোধ হবে বুঝছো দুটো দুটো দুটো প্রতি সর্বদাতক দুটো পথে আর কিন্তু হ্যাঁ সেই জন্য সাবজাত এখানে গুণ গুণ ওর বাধা হবে আর সে জন্যে সাবধাতুক আদায় সূত্র দ্বারা এক বছনে গুণ হবে আর কিন্তু যদিও যদিও সাবধাতুক সংগ্রহ হওয়ার কারণে করতে চেষ্টা করবে হ্যাঁ মানে হওয়ার কথা ছিল গুণ কিন্তু পেটের অভাবে সাবধাতুক নীতি দ্বারা অবরোধ বাধা ঠিক আছে ওকে এখন তোমাকে শুনতে হবে এই সমস্ত কিছু আমরা যেটা বলেছি আজ